উম্মু আতিহার রদিল তাল আল্লাহতে বর্ণিত নাবি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন শোক পালন করেনি যেন সুগন্ধি না মাখে তবে হাইজ থেকে পবিত্র হলে দুর্গন্ধ দূর করার জন্য কাফুরের কুস্ত ও আজফার সুগন্ধি ব্যবহার করতে পারে